সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম রসুল্লাহ আল্লাহ তের জন্য যে সমস্ত বিষয়গুলোকে পৌঁছিয়ে দিতে বলেছেন এই দিনের কথাগুলোকে যেভাবে পৌঁছাতে বলেছেন তিনি আপ্রাণ চেষ্টা করেছেন হক আদায় করে পৌঁছে দেওয়ার জন্য রেশা আলাহ ওয়া আদাল আমায়না তিনি রেসা আলাতের এই জিম্মাদারি পালন করেছেন পৌঁছে দিয়েছেন এবং আমানতদারি এই আমানতকে রক্ষা করেছেন উম্মতকে সতর্ক করার জন্য তিনি কত তরিকায় নিয়হা করেছেন আজকে একটা হাদিস থেকে আমরা শিখবো যেখানে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন দিনের অনেকগুলো জরুরি কথাকে একটি ছোট্ট হাদিসে নিয়ে এসেছেন অনেকগুলো কবিরা গুনা ক্ষতিকারক গুনাকে উল্লেখ করেছেন অনেকগুলো নেক আমলকে উল্লেখ করেছেন এরকম এখানে হাদিসে তিনি বলেন সালাহসেন মুহলেকাত তিনটি জিনিস একদম হালাক করে দেয় মানুষকে ও সালাহসেন মুঞ্জিয়াত অন্য তিনটি জিনিস মানুষকে নাজার দান করে ও সালাহসেন কাফারত আর তিনটি জিনিস আছে যেগুলো মানুষকে মানুষের গুণোগুলোকে কাফারা আদায় করে দেয় গুণগুলো মাফ হয়ে যাওয়ার কারণ হয়ে যায় ওয়া সালাহসুন দ্বারাজাত আর তিনটি বিষয় আছে যেগুলো মানুষের দ্বারাজাত বলন্দ করে দেয় আল্লাহ তালা কাছে সম্মানকে উঁচু করে দেয় ওই বিষয়গুলো তিনি অন্যান্য সময়ে অন্যান্য আহাদিসে বলেছেন কিন্তু এই সময় তিনি একসঙ্গে উপস্থাপনা করেছেন মধ্য কথা একটা সুন্দর নসিহাত হয়ে গেছে এখন সালাহাসুন মোহলেকাত যে তিনটি জিনিস মানুষকে হালাক করে দেয় সেই তিনটি জিনিস কী মোহলেকাত যে তিনটি বিষয় মানুষকে হালাক করে দেয় সেই তিনটে কথা তিনি বললেন বা সক্ষণ মু হাওয়ান মুতাবা বা এই জাবুল মার প্রথমটা হচ্ছে সহন সক্ষণ মুখিলি কৃপনতা যেটাকে মানুষ সাংঘাতিকভাবে ফলো করে কৃপণতার এই অভ্যাসকে একেবারে অনুকরণ করে চলে মানুষ কৃপণতাকে কখনও ছাড়ে না দুই নম্বর হচ্ছে হাওয়ান মোত্তাবা হায়ের সাথে নাফসানি যখন মানুষের উপরে চেপে বসে ডিজায়ার মনকে খুশি করার নসের চাহিদা মেটানোর জন্য যখন মানুষ ব্যস্ত হয়ে যায় এ যাবুল মার এ বে আর মানুষ যখন নিজের ব্যাপারে খুবই সন্তুষ্ট থাকে আত্মতৃপ্তি যেটাকে বলা হয় এই তিনটি জিনিস সহ বহিলি চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়া মানুষের জন্য ক্ষতির কারণ অমাই ইউ কাসু হান আফিহি বা উলাহায় যারা অন্তরের এই বহিলতা থেকে কৃপণতা থেকে যাদেরকে আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছেন তারাই হচ্ছে কামিয়াব লোকদের অন্তর্ভুক্ত যাদের অন্তরে বহিলি রয়ে গেছে তারা কামিয়াব হওয়ার কথা নয় তারা ব্যর্থ হবে আরেকটি হাজি ফের রসৌল্লা সাল আলিউসালামে সাদ করেছেন দুটো জিনিস এক সঙ্গে অন্তরের জাগা পেতে পারে না একটা থাকলে আর একটা আউট একটা হচ্ছে ইমান আর একটা বখিলি কৃপনতা কৃপনতার সঙ্গে ইমান কোএগজিস্ট করতে পারে না সহাবস্থান করতে পারে না একটা আসলে আরেকটাকে আউট করে দিবে। ইমান থাকলে লোক বকিল হতে পারবে না রাসুল্লাহ সাল্লাম এর সাথ করেছেন যে তোমরা জুলুমকে পরিহার করো জুলুমকে বর্জন করো আর বকিলি কৃপণতা থেকে দূরে থাকো এই দুটো জিনিস মানুষকে অনেক ফেতনাফা সাদের দিকে নিয়ে গিয়েছে অনেক রক্তপাত অনেক লড়াই অনেক অঘটন ঘটিয়েছে পৃথিবীতে মানুষ আরেকজনের সম্পত্তি দখল করার জন্য বকিলির কারণে নিজের সম্পত্তিকে পাহারা দিতে গিয়ে বকিলি করতে গিয়ে এভাবে করে মানুষকে জুলুম আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে তাহলে মানুষকে বকিলি বর্জন করতে হবে মানুষকে একটু মুক্ত হস্তের অধিকারী হতে হবে উদার হস্তের অধিকার হতে হবে নিজেদের খরচ বরচের বেলায় পরিবার পরিজনের মিনিমাম স্ট্যান্ডার্ড আল্লাহতালা যতটুকু তৌফিক দিয়েছে তার সঙ্গে মিল রেখে কারণ একটা হাজিসে আছে কাউকে আল্লাহ তালা বৃত্তশালী করলে আসার আল্লাহ আল্লাহতলা নিয়ামতের রেজাল্টটা আল্লাহতালার নিয়ামতের লক্ষণটা তার ভিতরে প্রতিফলন হোক আল্লাহতলা নিয়ামতের চিহ্নটা তার গায়ে ফুটিয়ে উঠুক তার খাওয়া দাওয়ায় তার চলাফেরার মধ্যে বখিলি করে সেটাকে সে লুকিয়ে না রাখুক এবং দান খয়াতের ক্ষেত্রে উদার হস্ত হোক বখিল এই দুইটাই মিস করে দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা মানুষকে হালাক করে দেয় একটা হলো বখিলি দ্বিতীয়টা হচ্ছে হাওয়ার মুত্তাবা মানুষ কোরআন হাদিস এই দিনকে অনুসরণ না করে নিজের খাহে নাফসানিকে অনুসরণ করবে মন যেদিকে যেতে বলে সেদিকেই যাবে আর অন্য কোন আদর্শ আর অন্য কোন গাইডেন্স তাকে পরিচালিত করতে পারে না আল্লাহ আল্লাহতালা মানুষের এই শুধু খাহেসকে অনুসরণ করতে নিশ্চিত করেছেন সাবধান করেছেন যারা এই খাহেসাতে নফসানিকে অনুসরণ করে না তারা কামিয়াব হবে ও আম্মা মান খাফা মাকাম খাপ ওয়া রব্বিহি ওয়ানা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জন্নতা হিয়াল মা যে ব্যক্তি তার রবের মাকামকে ভয় করেছে মেনে নিয়েছে রক্ষা করেছে এবং এই নফসকে হাওয়া থেকে সরিয়ে নিয়েছে হাওয়া হলো ডিজায়ার হাহে সাথে নফসা মন যা চায় মন তো অনেক কিছু করতে চায় মনে অনেক ধরনের গুণার ধারণাগুলো আসে ওয়াস ওয়াস আসে মানে হান আনিল হাওয়া এগুলো থেকে সরিয়ে দিয়েছে জাননা তা হিয়াল মা ওয়া তাহলে জান্ তার ঠিকানা হয়ে যাবে আর যে ব্যক্তি হাওয়াকে অনুসরণ করেছে যে ব্যক্তি মনের চাহিদা কি মিটিয়েছে তাহলে জাহিম জাহান নাম হবে তার ঠিকানা এই জন্য মানুষকে দেখতে হবে যে আল্লাহ এবং তাঁর রাসুল কোন তরিকায় চলতে বলেছেন কোনটা শরীয়তের দৃষ্টিতে ঠিক সেটাকেই অনুসরণ করবে আমার মন বলে এইটা ঠিক এ এরকমভাবে সিদ্ধান্ত নেবে না তাহলে মানুষ আলাপ হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়ত দিয়ে তার নফস করে করে ঠিক করতে হবে তিন নম্বরে বলেছেন এজাবুলমার এ বেনি নিজের ব্যাপারে আত্মতৃপ্তি অনুভব করা তিন নম্বরটা হচ্ছে এজাবুলমার এবফসিহি নিজের ব্যাপারে সাংঘাতিক আত্মতৃপ্তি উপলব্ধি করা যে আমি যা করি সেটা ঠিক এবং নিজের ব্যাপারে গর্ব অহংকারীভাবে তাকে পেয়ে বসা তার ব্যাপারে কনফিডেন্স তৈরি হয়ে যাওয়া এই জিনিসটাও খুব খারাপ জিনিস নিজে ভালো আর সবাই খারাপ এরকম ধারণা আমাদের নাফসের মধ্যে চলে আসে আল্লা তালা ইবলিসকে বলেছিলেন মা মানা আকা আল্লাহ তাস্তুদা ইদ আমার চুক তোমাকে যখন সাজেদা করতে বললাম আদমকে কেন সাজা করলো না কোন জিনিস তোমাকে বিরত রাখলো তখন তার নিজের আত্মম্বরিতা চলে আসলো আত্মম্বরিতা আমাকে চেষ্টা করেছেন খালাক্তা নিমিন্নার ও খালাক্তাহমিন তিন আমাকে চিষ্টি করেছেন আপনি আগুন থেকে আর তাকে আদমকে চিষ্টি করেছেন মাটি থেকে আনা খাইরুম মিন আমি তো তার থেকে কারণ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে মাঠের থেকে সৃষ্টি করেছে। আমি কেন তাকে চিন্তা করতে যাব আত্মম ভরিতে এসে গেল কারণ আল্লাহ তালা তাকে যখন ধন মাল সম্পদ দিয়েছিল তখন সে গর্ব সহকারে এই মালামালের বহর নিয়ে দামি কাপড় চোপড় গায়ে দিয়ে চলছিল গর্ব অহংকার সহকারে আত্মম্ভরিতে এসে গিয়েছিল আল্লাহ তালা তাকে জমিনে ডুবিয়ে মারলেন আর কি হাজিস এসেছিলো একটা লোককে আল্লাহ তালা যখন অর্থনৈতিকভাবে স্বচ্ছল করেছেন দামি কাপড় চোপড় পরে মাথা স্মৃতিীতি কেটে একেবারে খুব সেজে গুজে হাঁটা রাস্তা দিয়ে আর এমনভাবে হাঁটল সে যে কি আত্মপরিতায় ভুগলো কি গর্ব অহংকার তার মধ্যে আসলো তার হাঁটার মধ্যে সেরকম আওয়াজ এবং পা দেওয়ার ভঙ্গির মধ্যেই গর্ব অহংকার ফুটিয়ে উঠেছে আল্লাহ তালা বরদাস্ত করেননি জমিনকে বলেন তাকে গ্রাস করে ফেলো জমিন তাকে গ্রাস করে ফেলেছে রসুল্লাহ সাল্লাম যখন হাদিজ বলেন বলেন যে এখনও জমিন তাকে নিচের দিকে নেওয়া অব্যাহত রেখেছে এই হলো আত্মভরিতার করুণ পরিণতি আমরাও যদি কোনো সময় চলে আসে আল্লাহ তালা আমাদেরকে এই সাবসিটিকে মাফ করে দিন এটা যেন না করি আমরা দর্শকমণ্ডলী আমরা এখন একটি বিরতির দিকে চলে এসেছি বিরতির পরে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা আমাদের অব্যাহত থাকবে বারাক আল্লাহ হিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত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 नबीज मुद्ला सल्लामें उत्तम कथा था, था जन चूप था जे व्यक्ति आल्लाह और परकाले विश्वास से जान तरशी साफ भलो व्यवहार करल्ला क्या दिवस रखे मेहमान के करें सही जारदे निहित आल्लर निर्देश अत्यंत ইমানীমদুল্লাহ বিনসেন কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় दर्शक मंडल আমরা মোবারকবাদ জানাই আমরা আজকে যে বিষয়ে আলোচনা করেছিলাম জরুরি গুরুত্বপূর্ণ কয়েকটি আমল কয়েকটি আমল এবং পাশাপাশি কয়েকটি গুণার আমলের কথা আমরা তিনটি হালাক করে দেওয়ার মতো গুনার আমল শুনেছিলাম বিরতির পূর্বে একটি হচ্ছে মানুষের প্রচণ্ড তৃপণতা দুই নম্বর ছিল শুধু মনের খাহেসকে অনুসরণ করা তিন নম্বর ছিল আত্মভোরিতা প্রদর্শন করা এগুলো মানুষকে হালাক করে দেয় এখন আমরা তিনটি আমলের কথা হাজির থেকে শিখব যেগুলাকে তিনি রসুল্লাহ সাল্লাহ বলেছেন আলমুনজিয়াদ যেগুলো মানুষকে নাজার দান করে যেগুলো মানুষকে মুক্তি দান করে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে মুক্তি তো আমরা সবাই চাই যেন জাহান নামের থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দান করে এই মুক্তি দান করা জিনিসগুলো তিনি সেখানেও তিনটি জিনিসের কথা তিনি বলেছেন প্রথমটা হচ্ছে আল আদল ফিল কাদবেদাহ মানুষ যখন রাগ গোসা হয়ে যায় সেই অবস্থা আর যখন মানুষ স্বাভাবিক থাকে কোনো ব্যাপারে হাসি খুশি বা সন্তুষ্ট থাকে উভয় অবস্থার ভিতরে একটা ব্যালেন্স রাখা করা সেইম স্ট্যান্ডার্ডে থাকার চেষ্টা করা মানুষ যখন খুশি থাকে কারো প্রতি তখন তার সঙ্গে ভালো ব্যবহার করে আর যখন মানুষ কারো সঙ্গে তার একটু ঝগড়া ফাসাদ হয়ে যায় তখন তার ব্যাপারে সাংঘাতিক খারাপ ধারণা পোষণ করা শুরু করে দেয় এবং দুর্ব্যবহার শুরু করে দেয় মেজাজের ভারসাম্য থাকে না একটা ব্যক্তি সম্পর্কে স্টাডি একটা ব্যক্তির মূল্যায়নটাও স্বাভাবিক পর্যায়ে থাকে না তার ব্যাপারে অনেক নিচু ধারণা করে বসে যেমন অনেক লেনদেন আমরা করি কারো ব্যাপারে আমাদের একটু খারাপ মানে একটু কষ্ট পেয়ে দিতে পারি তখন তাকে যদি বলা যে তুমি লোকটা একেবারেই খারাপ আমার মধ্যে কোনো ভালো গুণ নাই না ওজুদ্দুলিল্লাহ এরকম করে বসে মানুষ তুমি কিচ্ছু পারো না অত একটা ভুল করেছে শুধু সবসময় ঠিকই করেছে তার কত খেদমত নিয়েছি তার সঙ্গে কত লেনদেন করেছে। এখন একটা বিষয় ভুল করেছে তুমি একদম অপদার্থ এইভাবে করে আমরা মন্তব্য করা শুরু করে দেব। তাকে হেঁ প্রতিপন্ন করব। তার ব্যাপারে আক্রোশ প্রকাশ করে ফেলতে পারে আল্লাহ আদল ইনসাফ কায়েম করতে হবে কথাবার্তা বলার ক্ষেত্রে মানুষের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে মানুষকে প্রেজেন্ট করার ক্ষেত্রে একদম আকাশে উঠার দরকার নেই আবার ধপ করে জমিনে ফেলে দেওয়ার দরকার নেই এরকম অনেক লোক আসে যখন কাউকে মোহাবত করে করতে করতে আকাশের উপরে উঠায় গাছের উপরে উঠে ফেলে পরে যখন একটু টক্কর লেগে যায় তখন তার সঙ্গে দুষ্মনি করে তাকে ধপ করে জমিনে ফেলে দেয় এরকম উঠা নামা করা এটা ভালো নয় বরঞ্চ যারা সকল অবস্থায় আদল ইনসাফের ভিত্তিতে চলতে পারে একটি বিষয়ে কষ্ট দিলা হয়তো সেটার ব্যাপারে আলোচনা করলো কিন্তু তার ভালো গুণগুলোকে স্বীকার করলো এবং সেগুলোকে অস্বীকার করলো না এটা হচ্ছে আদল মানুষের ব্যাপারে লেনদেনে কথা বতে উঠা বসায় এমনকি কোনো সময় টক্কর লেগে গেলেও তার সঙ্গে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেইন করা এর নিচে না নামা এটা আল্লাহ তালার কাছে একটা ভালো আমল এইরকম আমল মানুষকে নাজার দিবে। এইরকম আমল একটা মমিনের স্ট্যান্ডার্ডকে কখনোই নিচে নামাবে না এজন্য আল্লাহ তালার কাছে তফিক চাইতে হবে যেন আমরা আমরা ইনসাফ থেকে বাইরে কোনো দুলুম শুরু না করে দেই তখন একটা ব্যক্তি সামান্য মিস্টেক করেছে তাকে এতগুলো পকা বকি শুরু করে দেই তখন দুলুম হয়ে যায় কথা দিয়ে দুলুম হয়ে যায় এটা বে ইনসাফ আদর ইনসাফের দাবি হচ্ছে কোন ডিলিং যখন করি তিনি আমার দুশ্মন হোক অথবা আমার আত্মীয় হোক আমার বন্ধু হোক সকল অবস্থায় ইনসাফ কায়েম করা যখন কোন জ্ঞান দরবারে বসি তখন ইনসাফ কায়েম করা আমি যদি দরবারি হই কারবারি হই পঞ্চায়েতের সদস্য হই আমি একটা কোর্টের বিচারক হই বিচার করতে বসি তখন সেখানে যদি দেখি একজন আমার পক্ষের লোক একজন আমার আত্মীয় একজন আমার ভাই আরেকজন যদি আমার বিপক্ষের লোক হয় আমার সঙ্গে কোনো সময় তার দুশ্মনে ছিল বা আসে এরকম কিছু হয় তখন বিচারকের আসনে বসে পঞ্চায়েতের আসনে বসে তার বিরুদ্ধে রায় দেওয়া অন্যায়ভাবে বড়ো জুলুম হবে আদল ইনসাফ কায়েম করা হলো না আল্লাহ তালা বলেছেন হেমাদা লোকেরা কোনো কৌয়াম বিল কেস্ট তোমরা ইনসাফ কায়েমকারী হয়ে যাও কৌয়াম ইনসাফের ব্যাপারে নন কম্প্রোমাইজ হয়ে যাও ইনসাফের ব্যাপারে কোনো হেফের করবে না সুহাদা আলিল্লাহ আল্লাহ তালা যেন সাক্ষী হয়ে যাও যে তুমি সাক্ষ্য দিচ্ছ একদম হক সাক্ষী দিচ্ছ হক গাওয়াহ দিচ্ছ আর খবরদার ওলা মান্না কুমসান্না আনু কাউমিন আল্লাহ তা আেলু কোন কাউম কোন লোকের সঙ্গে তোমার দুশ্মনী আছে কোনো সময় এক জমানায় দুশ্মনী ছিল বা এখনও থাকতে পারে কোন কারণে তাকে পছন্দ করো না এই কারণে তোমাদেরকে যেন ইনসাফ থেকে ছড়িয়ে না নিতে পারে ইনসাফের প্রিন্সিপালকে ধরে রাখতে হবে এ দেলু হুয়া আক্র বলি তাকোয়া আল্লাহ বলছেন ইনসাফ কায়েম করো ইনসাফ কায়ে করা একদম তাকোয়ার খুব কাছাকাছি তুমি তাকুয়া পেতে হলে ইনসাফ করতে হবে হে বিচারক সাহেব যারা জাজ হয়ে আছেন বিচারক হয়ে আছেন আপনারা ইনসাফ কায়েম করুন কোর্টে কাছারিতে কোনো পক্ষপাতিত করবেন না এবং কোন ধরনের বে ইনসাফ যদি আপনাদের হাতের উপরে দিয়ে হয়ে যায় আল্লাহ তাল্লা কাছে আপনাদের কঠিন শাস্তি অপেক্ষা করবে এভাবে ইনসাফ কায়েম করতে বলেছে ইসলাম ইনসাফ কায়েম করতে হয় এমনকি নিজের ছেলে মেয়েদের মধ্যেও অনেকে বেইনসাফ কা কায়েম করেন একজনকে খুব বেশি মহব্বত করেন তাকে অনেকটুকু বেশি দিয়ে ফেলতে চান আরেকজনকে কম মহাব্বত করেন দেখতেই বোঝা যায় এমন কি বাচ্চারা কোন কোনোটা দুষ্ট হতে পারে এরপরেও পিতামাতা মহব্বত করা দেখানোর ক্ষেত্রে সমান দেখাবে অন্তরের ভিতরে বেশি মহাব্বত থাকলে আল্লাহ তাল্লাহ দায়ী করবেন না কিন্তু ডিলিং করার ক্ষেত্রে তার ব্যবহারের ক্ষেত্রে বাহ্যিকভাবে পিতা মাতা অন্যায় করবেন না এক সাহাবি এসেছিলেন তার এক ছেলের ব্যাপারে তাকে স্পেশাল কিছু দিবেন। একটা গোলাম তার জন্য দিয়ে দিবেন আর বাকিদেরকে সেটা দেবেন না রসুল্লাহ সাল্লি সালাম বললেন তুমি সব বাচ্চাদেরকে তোমার এই রকম একটা করে কৃতদার দিয়েছ তিনি বললেন যে না দেয়নি এই একটাকেই দিয়েছি কারণ তাকে তিনি খুব বেশি মহাব্বত করতেন রসুলাল্লাহ সাল্লু আলিয়ালাম বলেন এর তাকুল্ল আল্লাহকে ভয় করো ওয়া আদেলু বা ই না আউলে আদি আর তোমাদের ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ কায়েম করো ইনসাফি করো না এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন আর যদি কেউ ইনসাফ কায়েম না করে তাহলে আল্লাহ তালা তার প্রতি সাংঘাতিক নাখস হয়ে যান যে কয়টা জিনিস মানুষকে নাজাদ দিবে সে তিনটা জিনিসের প্রথমটা হচ্ছে ইনসাফ দুই নম্বরটা হচ্ছে আল কাসদু ফিল ফাকরে আল রেনা অর্থনৈতিকভাবে মানুষের কিছু উঠা হয় ধনী এবং দরিদ্র উভয় অবস্থায় একটা মাঝামাঝি পর্যায়ে থাকা অর্থনৈতিক সচ্ছলতা আর অর্থনৈতিক টানাপোড়ন যে কোনো অবস্থায় আল্লাহতালা মানুষকে রাখে সেখানে একটা একটু একটু মিডিয়াম পর্যায়ে থাকার চেষ্টা করা একটু টানা পড়ে গেলে মানুষ বেশি বখিল হয়ে যায় অনেক সময় আর যখন স্বচ্ছলতা বেশি করে আসে তখন মানুষ অপব্যায়ী হয়ে যায় তো অর্থনৈতিকভাবে একটুখানি সেভ করার জন্য একটুখানি কারো সেভিংস বাড়ানোর জন্য বেশি টানাটানি করে থাকা সত্ত্বেও কম খরচ করা আর যখন অনেক সুযোগ সুবিধা এসে যায় অর্থনৈতিকভাবে অনেক ওয়েল অফ হয়ে যায় তখন যদি মানুষ এমনভাবে ভে হিসাবে খরচ করে যে তার কোনো সীমা টিমা থাকে না সীমা লঙ্ঘন করে তখন সেটা অপব্যয় তা হয়ে যায় আল্লাহ তালা বলেছেন খুব বেশি হাত খোলা রেখে একেবারে সব দিও না আবার একেবারে কঞ্জুস হয়ে যেও না বকিল হয়ে হাতকে একদম গুটিয়ে রেখো না একদম মুষ্টিবদ্ধ করে রেখো না মাঝামাঝি অবস্থায় চলার চেষ্টা করো আল্লাহ তালায় স্বাদ করেছেন অল্লা দিনা ইদা আনফাকু লাম ইশরিফু ওয়ালাম ইয়রু ওয়াকাই নাদিকা কাওয়ামা সত্যিকার মোমিন্দা ওই লোকগুলোই যারা যখন খরচপত্র করে তখন তারা এশ্রাফ করে না তার ধীর করে না অপব্যয় করে না অপরদিক থেকে একদম বকিলও হয় না কার্পণ্ডও করে না ওয়াক বাই নাদিকা কাওয়ামা এবং এই দুটোর মাঝখানে তারা অবস্থান করার চেষ্টা করে খায়রুল উমুরে আওসা তুহা উত্তম পন্থত হচ্ছে মাঝামাঝি অবস্থায় থাকা বেশি বকিল না হওয়া বেশি খরচ না করে ফেলা তাহলে আমরা যে সমস্ত জিনিস মানুষকে নাজাদ দেবে এর ভিতরে আমরা দুটো জিনিস শুনলাম একটা হচ্ছে রাগ এবং গোসা এবং হাসি খুশি উভয় অবস্থায় একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড মেনটেন করা আর খরচ ক্ষেত্রে একটু মিডিয়াম অবস্থায় থাকা খুব বেশি বকিল না হওয়া আবার অপব্যয় না হওয়া আর তিন নম্বর নাজার দানকারী বিষয় হচ্ছে খাসিয়াতহ আল্লাহ তালাকে ভয় করা কারণ হচ্ছে আল্লাহ যেমন প্রকাশ্যটা দেখেন তেমনি তুমি অন্তর জামি দিলের ভিতরে কি আছে তাও দেখেন কুল ইন তুফু আলহাম বলে দেন তোমরা তোমাদের অন্তরে যাকে লুকিয়ে রেখেছ আর যা কিছু প্রকাশ করো সবটাই আল্লাহ তালা জানেন্লা তোমরা যদি তোমাদের ভিতরে কিছু লুকিয়ে রাখ প্রকাশ করো সবই আল্লাহ তালা জানেন সবটাই আল্লাহ তালা হিসাব নেবেন এই আল্লাহ তালাকে না দেখে আমরা ভয় করতে আমরা তো আল্লাহ তালাকে দেখি না অনেক সময় যাকে দেখি তাকে ভয় না করে উপায় থাকে না যেমন বাঘ ভাল্লুক যদি দেখেন ভয় করবেন অনেক সময় ডাকাতকে দেখলেও ভয় করে মানুষ কোনো সময় পুলিশ দেখলে ভয় করে চোরেরা এভাবে করে কোন কোনো অত্যাচারীকে দেখলে মানুষ ভয় পায় আল্লাহ তালাকে আমরা দেখি না না দেখে ভয় পাওয়াটাই আমাদের জন্য বিশাল কল্যাণের বিষয় আল্লাহ তালা এরসাদ করেছেন কালামের পাকে ইন আল্লা দিন একসঙ্গে না রবাহিল গাইব নিশ্চয়ই যারা তাদের রবকে ভয় করে না দেখে গাইবের অবস্থায় তাদের জন্য মাঘ ফেরা রয়েছে বিশাল পুরস্কার তাদের জন্য রয়েছে আবার শেরহ বিমা ফেরা তিও আজরিনীম যারা আল্লাহ তালাকে না দেখে তাদের রবকে না দেখে ভয় করে তাদেরকে সুসংবাদ দেন আল্লাহ তালা পক্ষ থেকে ক্ষমা তাদের জন্য রয়েছে আর আজরুন কারিম রয়েছে বিশাল সম্মানিত পুরস্কার তাদের অপেক্ষায় আছে আল্লাহ তালাকে না দেখে ভয় করাটা এটা আসল তাকোয়া এটা আসল খাসিয়াত করে মানুষ যখন যে আল্লাহ তালা আমি যখন গোপনে কোনো গুণা করি আল্লাহ তালা দেখেন ইমান তখন অনেক মজবুত হয়ে যায় এই মজবুত ইমানের কারণেই মানুষের এই ফিলিং আসে আর যখন মানুষ গোপনে গুণা করে ফেলে তখন আল্লাহ তালাকে আর ভয় করে না এজন্য বলা হয়েছে যে ব্যক্তি এরকম অন্যায় করে ফেলে তার ইমান থাকে না তখন যে ব্যক্তি চুরি করে জেনা করে মদ খায় তখন তার ইমান থাকে না ইমান থাকে না অর্থে একদম নাই হয়ে যায় না ইমান একেবারে নিম্ন পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ তালা সম্পর্কে তারই ওই ধারণাই থাকে না আল্লাহকে দেখেনা এই জন্য তার ভয় তার দিলের ভিতরে নাই না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল তাকুয়া এটাই আসল হাসিয়াত্লাহ এই জিনিস মানুষকে নাজাদ দান করবে আর এই ভয় যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ তার জন্য তো কত আমল সহজ হয়ে যাবে গুণা থেকে দূরে থাকা সহজ হয়ে যাবে কাজেই আল্লাহর ভয় সকল অবস্থায় দিলের ভিতরে মেনটেন করা হচ্ছে নাজাদ পাওয়ার তৃতীয় আমল এরপরে রসুল্লাহ সাল্লু আলসালাম হাদিসে বলেছিলেন্লাহ কাফারাত তিনটি বিষয় যেগুলো মানুষের গুনার কাফারা হয়ে যায় কাফারাত যেগুলো গুণা মাফ করে দেয় সেগুলো ব্যাপারে রসুল্লাহ সাল আলয়াল্লাম বলেছেন ইন্তজারুল সালাহ আমাদের অপেক্ষায় থাকা দুই নম্বরে বলেছেন অজুকে করার সময় ঠান্ডার মধ্যেও মোকাম্মল তরিকায় পরিপূর্ণভাবে অজু কমপ্লিট করা আর তিন নম্বরে বলেছেন বেশি বেশি করে মসজিদে কদম চালিয়ে চালিয়ে মসজিদে হাজিরা দেওয়া নামাজের জন্য এই তিনটি জিনিস মানুষের গুনার কাফারা হয়ে যায় এই তিনটি জিনিসের মধ্যে প্রথম এসেছে ইন্তজার উসলাহ বাদ আসলা এক নামাজের পরে আরেক নামাজের জন্য ইন্তজার করা নামাজ জমাতে পড়ার জন্য চেষ্টা করা এবং যদি কারো অন্য কোনো জরুরি কাজ না থাকে এক নামাজ পরেই মসজিদে সেই আরেক নামাজের অপেক্ষায় থাকা বসে বসে যে ক্রীড়াবাজার তেলাতে এগুলো করতে থাকা দর্শক মণ্ডলী আজকে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত করতে হচ্ছে বাকি বিষয়গুলো আমি শাল্লাহ পরবর্তী পর্যায়ে ধারাবাহিক আলোচনা আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ তালা তফিক দান করুন বারাকাল হফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাদানি কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনে বয়সটাকে কতটা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 আমরা যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে আদায় দেখুন আল্লাহ ন প্রতি শনিবার সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে sustained The best profession is a profession of a person who invites people to Allah SWT. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning should be to spread the message of Allah SWT. To implement the convincing Islamic come educational formula to excel in your career, dekun Career Guidance रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नीच टी बांगल